Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innalhamdulillah na'maduhu wa nasta'inuhu wa nasta'ughfiruhu wa na'udhu nasta nasta na billahi min shurur anfusina wa min siyya'ati amalina. Man yahadihillahu falamudillalah, wa man yudlil falahadiyalah. Wa ashadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashadu anna muhammadan abduhu wa rasooluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira ammama. সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আজ ছাব্বিশে জমা দল চোদ্দশো বিয়াল্লিশ সিজির মোতাবেক দশই জানুয়ারি দুই আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার পর্ব নম্বর একত্রিশ বিষয়বস্তু আল্লাহ রব আলিনের অলুর প্রকরণের তৃতীয় প্রকরণ বা তৃতীয় প্রকার রবুল আলমিনের নাম আলাহ আল আলাহ বা আল আলী এই থেকে আল্লাহর আলমিনের জন্য আল্লাহ রবুল আলমিন বহু আল আলীউল আজিম হিসমা রব্বেলা আল্লাহ সুমহান হওয়া তিন ভাগে বিভক্ত प्रथम आलोचना करलुबुलगतर ऊर्धे ओपर हार दिखा दलुबुलतापाली अतर अप्रतिदी महापरक्रांत ये दिखे जेटा गत सप्ताह आलोचना और तर दलिल कुरान सुना थ आलोचना आज के सर्वश्रेष्ठ तृत्य प्रकार होलूउन अल्लाह रबुल आलम तान दिखर मर्जदार दिखे सुमहान अलूउान এই মর্মে লেখক বলছেন মা দলিল রব আানের দিক থেকে শানৌকত এ কথাটা আমরা বলে থাকি উর্দু ভাষায় বাংলা ভাষায় আল্লাহ রব দিক থেকে মর্যাদার দিক থেকে মহামহিম্বিত হওয়ার দিক থেকে যে সুউচ্চ সুমহান এর দলিল কি এবং অমাল আল্লাহ রহান যিনি মহান সমস্ত দোষ দুটি থেকে মুক্ত তার ক্ষেত্রে কোন বিষয়গুলি না করা আবশ্যক কোন বিষয়গুলিকে অস্বীকার করা আবশ্যক আল্লাহ রব আলমিনের ক্ষেত্রে সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে সেগুলি সাব্যস্ত করা যেমন ফরজ তেমনি যেগুলি ত্রুটিযুক্ত যেগুলিকে দোষ বলে গণ্য করা হয় সেগুলি থেকে আল্লাহ রবীন্দ্রকে মুক্ত ঘোষণা করা আল্লাহ আল্লাহর ঘোষণা করা হচ্ছে আল্লাহর তসবিহ তাই বলছেন ওমাইহু আর কোন বিষয়গুলিকে না করা ফরজ আনিল্লাহ আজল মহান আল্লাহ রব আলিন হতে আল্লা আলমিনের মধ্যে এই নেই এই নেই এই নেই ত্রুটির অর্থ বহন করে বলছেন জেনারু তু ইসমাহ আসসালাম আল কবির আল্লাহর রব্দুল আলমিনের তৃতীয় সু সুমহান হওয়ার দিক হচ্ছে সানের দিক থেকে তিনি সুউচ্চ সুমহান তার মর্যাদার দিক থেকে তার মহান হওয়ার দিক থেকে বা মহত্তর দিক থেকে এই বিষয়টিকে আল্লাহর রব্দুল আলমিনের এই নামগুলি সামিল আলকুদ্দুস আল্লাহর একটি নাম হচ্ছে আলকুদ্দুস আর একটি নাম হচ্ছে আসালাম আর একটি হচ্ছে আল কবীর নাম হচ্ছে আলমোতা আল কদ্দুস আসালাম সুরায় হাসরিকে রয়েছে ও আল্লাহুল ও আল্লাহুল্লাহ ইতিহমানিক আল্লা শেষত্তা যিনি আল মালিক যিনি অধিপতি যিনি বাদশাহুস আল মালিক আল কুদ্দুস আসসালাম পাশাপাশি আল কুদ্দুস যিনি অতি পবিত্র থেকে বা উদ্স থেকে এখান থেকেই বেতুল মকদ্দাসকে বাইতুল মুকদ্দাস বলা হয় দ্বিতীয় ফজিল মসজিদ আর বেতুল মকদ্দেস বলা হয় আবার আলকুদ বলা হয় আজকে ভাষায় আলকুদ বলা হয় বেতুল মুকাদ্দ দুটো উচ্চারণ শুদ্ধ আদি সে এসেছে তো আল্লাহ রবুল নাম হচ্ছে আলকুদ্দুস মানে অতি পবিত্র মোবাইল আরবি কাপ সিন মানে পবিত্র হওয়া ওখান থেকে অল্প হচ্ছে মোবাল্লা অর্থাৎ এর অর্থে অত্যন্ত ব্যাপকতা রয়েছে তিনি অতি পবিত্র অতি পবিত্র কি থেকে যেসব দোষ ত্রুটির দিক রয়েছে সেগুলি থেকে তিনি তার মা দিক থেকে তার ইজ্জতের দিক থেকে তার মহান হওয়ার দিক থেকে অতি পবিত্র সমস্ত দোষ ত্রুটি থেকে এবং তিনি শান্তি জি শান্তির মালিক আসসালাম সাহাবিরা প্রথম থেকে আসসালাম আল্লাহ বসে আসসালাম আল্লাহকে সালাম হোক আসসালাম আল্লাহ জিবরিল আসসালাম আল্লাহ মিকাইল জিবাইল কে মিকাইল কে ইসরাফিল কে সালাম হোক এইভাবে বলতেন আল্লাহ রসুল নিষেধ করলেন সালাম শান্তি দাতা শান্তি মালিক সুতরাং আল্লাহর উপর শান্তি বর্ষিত কেন বলবে আল্লাহ তোমাদের শান্তির দুয়ার মুখাপেক্ষি তিনি তো শান্তির মালিক শান্তি দেওয়ার মালিক আসসালাম তিনি শান্তি এই নামে রয়েছে আল্লাহ রিসের সু উচ্চতা মর্যাদার সু কবীর যিনি অতি মহান অতি বড় আল মতাল যিনি সুউচ্চ সুমহান আল মতাল শব্দ এই অলুগুন আইন নাম থেকে যেসব আল্লাহ রব আলের নামগুলি এই অর্থ বহন করে আল্লাহ রবীন্দ্রের মান মর্যাদার বহন করে এই নামগুলি ক্ষেত্রে সু উচ্চতা জামাতি কামাল এবং আল্লাহ রব্বুল আলমিনের পূর্ণতার যেসব গুণাবলী রয়েছে আল্লাহ যে শব্দিক থেকে পূর্ণ কোন ঘাটতি নেই এই মর্মে যে গুণ রয়েছে আল্লাহ রবীন্দ্রের এবং আল্লাহ রবীন্দ্রের মহত্বের যে গুণাবলী রয়েছে গুণাবলী দাবি হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন তার সানের দিক থেকে মর্যাদা দিক থেকে সু উচ্চ সংখ্যাত ফাতি আহাদি এখান থেকে এখন এক একটি করে ব্যাখ্যা করে বুঝাচ্ছেন ফাত আল্লাহ সুতরাং তিনি সু উচ্চ আল্লাহ আহাদিয়াতে তার একত্বের ক্ষেত্রে এক ও একক হওয়ার ক্ষেত্রে তিনি এমন এক ও একক যে তার কোন ক্ষেত্রে অংশীদার নেই কি থেকে তিনি সু উচ্চ আই একদিহি মিলকুন যে আল্লাহ রব আল মালিকানাতে আর কারও কোন মালিকানা নেই যে আল্লাহর সাথে আরো কেউ কোনো কিছুর মালিকানা রাখে পার্টনারশিপ রাখে এবার দুনিয়ার ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে অনেক শেয়ার থাকে একাধিক মালিক তাতে শরিক থাকে আল্লাহ রব্লা মালিকানাতে কেউ শরিক না আল্লাহ হায়াতের মালিক একাই সমস্ত সৃষ্টি সমস্ত প্রাণীর হায়াতের মালিক আল্লাহ মহতের মালিক একাই মালিক একক মালিক আল্লাহর মালিক একাই মালিক মালিক আল্লাহ থাকেন একাই নেন আর কেউ শরীফ নেই সৃষ্টির বন্দার উত্থান পতন সবকিছু একমাত্র আল্লাহর হাতে এই আখিদা যার রয়েছে এই আকিদা যে শিখেছে এবং বিশ্বাস করেছে সে কুফুরিয়া কথা সিরকি কথা কখনো বলতে পারে সে কি আর কোনো মাজারিগে গিয়ে ধারণা দিতে পারে মুসলিম হয়ে না কখনো না বলছেন যে আল্লাহ রবুল আলমিন তার একত্রের ক্ষেত্রে সুউচ্চ সু উচ্চ সমাহানি গরম যে তার সাথে অন্য কেউ মালিক থাকবে কোনো মালিক নেই কিস্তিন্ন অথবা তার সামান্য একটা অংশ অন্য কারো আছে না কিছুই নেই একজন মানুষকে শুধু একজন মানুষকে পৃথিবীর আদমার ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত কি আমার পর্যন্ত কোন অন্য কেউ সৃষ্টি করেছে অথবা করবে মহম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ইব্রাহিম খালি সবচেয়ে শ্রেষ্ঠ রসুল নবীরা হয়তো অংশীদার নাই কিন্তু সাহায্যকারী সহযোগী যেমন পৃথিবীতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একা একজন মালিক কিন্তু অনেক কর্মচারী আছে যারা করে থাকে তারাই কাজগুলি না করলে টার্গেটে পৌঁছতে পারতো না আল্লাহ রবী এমন কোন সাহায্যকারী নেই জাহির অথবা কেউ পৃষ্ঠপোষক সাপোর্টকারী তাও নেই অথবা বেদন অথবা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর বেনা অনুমতিতে বরং আল্লাহ রব্যার কাছে সুপারিশের ক্ষেত্রে কারো কোন সেখানে দাপট ক্ষমতা প্রভাব সামান্যতম চলবে না এবং আল্লাহর বিনা সুপারিশ করতেও পারবে না যাকে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য যার জন্য অনুমতি দেবেন এবং যার উপর সন্তুষ্ট হবে যে ঠিক আছে এর বিষয় তুমি সুপারিশ করো এই অপরাধের ক্ষেত্রে তুমি সুপারিশ করো আমি সন্তুষ্ট অসুবিধা নেই তাছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পৃথিবীতে বড় বড় নেতাদের কাছে সুপারিশ এমন হয় অধিকাংশ ক্ষেত্রে বড় নেতাও চাপের মুখে থাকে অন্য অন্য চাপের মুখে থাকে দেশের বড় কোনো শক্তি অথবা বাইরের বড় কোনো শক্তির চাপের মুখে বড় বড় নেতারা থাকে পৃথিবীর যে কোনো নেতা হোক অনেক সময় একটা কাজ করে দিতে চাই না কোন রাষ্ট্রপ্রধান কোন নেতা কিন্তু এমন একটা সুপারিশ এসে এসেছে না করা যাবে না করলে আমার ডান হাত দুর্বল হয়ে যাবে আম দুর্বল হয়ে যাবে আমার সাপোর্ট কমে যাবে অসুবিধা আছে এলাকার প্রভাবশালী ভোট কেটে নেবে আগামী ইলেকশনে ফেল করতে আল্লাহ রবুল্লা আলমীর ক্ষেত্রে এমন কেউ জান না মনে করে যে আল্লাহ রবীন্দ্রের কাছে যখন সুপারিশ করবেন কোন চাপের মুখে চলে আসবে না না না বরং সুপারিশটি আল্লাহ রব কাছে হচ্ছে দোয়া আখের বিচার দিবসের দোয়ার নাম হচ্ছে সাফাদ সুপারিশ দোয়া আল্লাহর কাছে করার অনুমতি পাবেন তখন করবেন এবং যার জন্য অনুমতি যতটা অনুমতি যে অপরাধের ক্ষেত্রে অনুমতি ঠিক আছে এই শাস্তি আহ কে ক্ষমা করে দেব এবং এই শাস্তির বা এই অপরাধের শাস্তির না দিয়ে আমি জানাতে দেব তার ক্ষেত্রে কোনো চাপে নয় এবং কারো ভয়ও না আল্লাহ রাবুল কাছে কোনো সুপারিশ হবে না বেদনে এই নেই তার বিনা অনুমতিতেই একটি দেশে কোন ব্যক্তিকে দেশের দ্রোহী বলে আখ্যায়িত করা হচ্ছে সে সেখানে মোস্ট ওয়ান্টেড দরৌ যেখানে অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় তলব করে ফেললো আর বড় ভালো আশ্রয় পেয়ে গেল আমদি করছে তাহলে দুনিয়ার যতই বড় শক্তি শাসকশালী শাসক হোক না কেন তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে দিচ্ছে বা দিতে পারছে আল্লাহর বিরুদ্ধে আলি তিনি আশ্রয় দিয়ে থাকেন একমাত্র তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে পারেন আল্লাহ তাহিহি তেহিজরি এবং আল্লাহ আব্বুল আলম সুমহান তার মহত্বের ক্ষেত্রে তার কিভৌমত্বের ক্ষেত্রে যে তার কোন প্রতিদ্বন্দ্বী থাকবে যাকে বলে আশঙ্কা পৃথিবীতে যে কোনো শক্তি হোক না কেন যত শক্তি ধর হোক না কেন সেই শক্তির অন্য শক্তি বলে আশঙ্কা আছে ভয় আছে যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছে কেউ পরাজিত সামনে কেউ কোন অথবা কখনো অসহায় হয়ে গেলে আহ পৃষ্ঠপোষক হবে এমনও কেউ নেই নাসির অথবা কোনো সাহায্যকারী তাও নেই এবং আল্লাহ র তার অমোক হওয়ার ক্ষেত্রে সমাদ আল্লাহ যিনি অমুখাপেক্ষী পুরোপুরি সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী হচ্ছে সামাদের অর্থ তিনি আল্লাহ অমুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে সু উচ্চ সুমহান তার অমুখাপেক্ষী আনিস সাহেবা সঙ্গী হতে আল্লাহর কোন স্ত্রী নেই সঙ্গী নেই সন্তান সন্ততি হতে সন্তান সন্ততির প্রতিটি মানুষ মুখাপেক্ষী যে এরা আগামী দিনে বড় হয়ে তারা শক্তিশালী হবে যখন আমি দুর্বল হয়ে যাবো তখন তারা কাজে আসবে অক্ষান্তরে আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না সুতরাং আল্লাহ রব আলমিনের জন্য সন্তানকেও যদি সাব্যস্ত করে সে আল্লাহকে অসহায় দুর্বল কমজোর মনে করি খ্রিস্টান জগৎ ইস আল ইসাল্লামকে সান অফ গড আলার পুত্র বলছে তাদের কাছে আল্লাহ সহায় সেই জন্য সন্তান রয়েছে না এটি দোষ আল্লাহর দোষারোপ করলি চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন আল্লাহর পরিমেন বেশ কিছু হয় এবং ও আল্লাহ রাবুল আলমিন সু উচ্চ সুমহান আল্লা যেমন সন্তান সন্ততি নেই তেমন আল্লাহর মাতা পিতা নেই এবং সৃষ্টির সাথে না হায়াতেহি এবং আল্লাহ সু উচ্চ সুমহান তার পূর্ণ হায়াতের ক্ষেত্রে তিনি চিরঞ্জীব পক্ষান্তরে পৃথিবীর কোনো জীব যে যেকোনো প্রাণী একসময় ছিল না আবার একসময় থাকবে না কাইয়ুমিয়া নিজে এবং প্রতিষ্ঠিত থাকার জন্য কারো সাহায্য লাগে না আর অন্যকে ধারণকারী অন্য সমস্ত সৃষ্টিকে ধারণকারী আল্লাহ রাবেন তাহলে কাইয়ুম এর দুটো অর্থ রয়েছে দুটো দিক রয়েছে একটা হচ্ছে তিনি নিজেই সুপ্রতিষ্ঠিত তিনি প্রতিষ্ঠিত থাকার জন্য কোন সহযোগী প্রয়োজন হয় না আর সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিকে প্রতিষ্ঠিত রেখেছেন ধারণ করে রেখেছেন আল্লাহ রাহ আল্লাহ হাইয়ুকুদরাতি এবং তার ক্ষমতার ক্ষেত্রেও তিনি সুচ্চ সুমহান তার ক্ষমতার ক্ষেত্রে তাহলে তার পূর্ণ হায়াতের ক্ষেত্রে পূর্ণ আইজুম হওয়ার থেকে এবং তার পূর্ণ ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন সুমচ্চ সুউচ্চ সুমহান কিসের উর্ধে তিনি আনিল মত মৃত্যু থেকে তার কখনো মরণ হবে না হাল এখন প্রতিটি বস্তু হচ্ছে ধ্বংসশীল ঋতু ইল্লা বজা একমাত্র আল্লাহ রবুল্লা আলম অসেনা এবং তন্দ্রা থেকে তন্দ্রা দুর্বলতা দুর্বল সেই জন্য নিদ্রা দুর্বল এই জন্য ঘুমের প্রয়োজন ও তার ক্লান্তি কাছাকাছি অর্থ ক্লান্ত হয়ে পড়া ভেঙে পড়া আল্লাহ জ্ঞানের পূর্ণতার ক্ষেত্রেও সুউচ্চ শোভা কোনো ঘাটতে নেই তার সব কিছু কে পরিবের ক্ষেত্রে সু উচ্চ আনিল গাফলা কি থেকে গাফিলতি থেকে উদাসীন হওয়া থেকে আমরা অনেক সময় একটা কাজ করব কিন্তু এবং আল্লাহর সুচ্চ সুমহান আকাশ এবং পৃথিবীতে তার এলম থেকে একটা সামান্য কিছু তার দৃষ্টির আড়ালে থেকে যাবে চোখের সামনে একটা জিনিস পরে আসছে আর খুঁজিয়ে পেরেশান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না আর চোখের আড়াল তো বলতে হবে এবং তিনি সুচ সু তার পূর্ণ প্রজ্ঞার ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর কাজে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর আল্লাহ বন্দে নিষেধের ক্ষেত্রে ক্ষেত্রে এবং যা কিছু পৃথিবীতে হচ্ছে সে বিধানগত সব কিছুতেই পূর্ণ প্রজ্ঞা রয়েছে রয়েছে রহস্য রয়েছে তিনি সূর্য সমাহান তার পূর্ণ হেকমতের ক্ষেত্রে এবং তার প্রশংসার ক্ষেত্রে আবাসা যে কোন কিছুকে তিনি সৃষ্টি করেছেন নির সার্থে এমনি ফালতু ফালতু সৃষ্টি করেছেন এমন নয় করি মাল্লা এই চিন্তা সাদ করেছেন ভেবেছ যে আমি তোমাদেরকে আমি উদ্দেশ্যে বাসিন ওয়ালা জাজাইন এবং আল্লাহ রব্বল সু সুমহান সৃষ্টি জগৎ কে ছেড়ে দেওয়া থেকে সোদান উদ্দেশ্যবিহীন বেকার এমনি এমনি ছেড়ে দিয়েছেন সৃষ্টি করে মানুষকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন পশু পাখিকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন কোনো উদ্দেশ্য নেই আল্লাহর সব কিছু যেটা আমাদের ক্ষেত্রে ক্ষতি সাধনকারী ছাড়া কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না বিষ বিষাক্ত কোন জীবজন্তু সেটা উদ্দেশ্য বহিন আল্লাহ ফালতু সৃষ্টি করেন এবং সৃষ্টি জগৎকে বিশেষ করে মানুষ এবং জৈনকে বিনা কাজ আল্লাহ সৃষ্টি করে রেখে না না না আমরিন এলা আমি অবশ্যই আমাকে কেন পাঠানো হয়েছে না হি কোন নিষেধাজ্ঞা নেই অবশ্যই বাধা নিষেধ রয়েছে আমাদের জন্য কি জন্য আল্লাহ সৃষ্টি করেছে আমার জিন্দু মানুষ এবং জিনকে আল্লাহ রব আলমিন এই জন্য সৃষ্টি করেছেন যে তার ইবাদত পালন করবে এটি হচ্ছে অবশ্যই পুনরুত্থান হবে উঠানো হবে মৃত্যুর পরে গলা যা অবশ্যই প্রতিদান দেওয়া হবে তিনি মালিক অমিদ্দিন প্রতিদান দিবসের একক মালিক হ্যাঁ এবং তিনি সুমার ফি কামাল আদলে তার পূর্ণ সুবিচারের ক্ষেত্রে অবিচার করা থেকে তিনি সুচ্চ সুমন কখনো সামান্যতম তিনি অবিচার কোন সৃষ্টির করেননি করবেন না দুনিয়ায় না আখেরাতে সুতরাং আমাদের যদি কখনো কিছু দুর্দিন আসে তো জানতে হবে তোমাদের পাপের তো আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করছে প্রতিদানে আল্লাহ কিছু ঘাটতি করে দিয়েছেন এমনটা হয় না দুনিয়ার ক্ষেত্রে হয় ডিউটি করেছেন পুরোপুরি বেতন পেলেন না আপনি যেমন যোগ্য সেই যোগ্য তার মূল্যায়ন করা হইল না অযোগ্যকে আপনার চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে হচ্ছে পৃথিবীতে মানুষের কাছে দুনিয়ার শাসকদের ক্ষেত্রে মূল্যায়ন হচ্ছে না ভালো মানুষদের আল্লাহ রাখের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করা হবে না তা রেনাহু পূর্ণ অমুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে রেনা অভাব মুক্ত অভাব হওয়ার ক্ষেত্রে তিনি সুমহান। আম উচ্চসু মহান আল্লাহ কারো কাছে খাবার চান কারো কাছে রিজিক চান না না কোন বিষয়ে তিনি কারো কোন সৃষ্টির মুখাপেক্ষী না এই জন্য আল্লাহ আরিয়াতে বলেছেন যেখানে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এবং জিন সৃষ্টি সেখানে মা ওরিদ মহ মির রিস্কা আমি মানব জাতির কাছে বা মানুষ জিনের কাছে আমি কোন রিস্ক উপজীবিকা চাই না বদলা চান না তেমন ওরিদায় তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদেরকে সব নিয়ামত দিয়েছি চক্ষু দিয়েছি ব্রেন বুদ্ধি দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি জবান দিয়েছি অসংখ্য নিয়ামত দিয়েছি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি এগুলো বদলা দাও খেতে দাও রেজেকে দাও হ্যাঁ এর মূল্য দাও আসল দাও না কিছুই আল্লাহ শুধু বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর এ বাদি করুন আল্লাহর শুক্রিয়া দি অমাবরিদ এমন আমি চাইনা যে আমাকে খেতে দিক তারা ইন আল্লাহর রজ্জাক বরং আল্লাহ হচ্ছে তিনি উপজীবীকে আমাদের রিজিক দিয়ে থাকে জল কৌয়া তিনি মহাশক্তিধরি জামিয়ে আল্লাহ আলম সুচ্চ সুমহান ক্ষেত্রে যা দিয়ে সমস্ত গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন এবং তারপরে সবচেয়ে বেশি জানেন রসুল্লাহ সাল আলি ইসাল্লাম আল্লাহর কাছ থেকে আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে কোরআনিকেরিম থেকে অথবা রসুল্লাহামের সন্ন্যাতি আস্তী তিনি সু সুমহান কি থেকে আনি তাতিল আল্লাহর গুণাবলী নিষ্ক্রিয় করা আল্লাহাবলীকে অথচ আল্লাহ চক্ষুর কথা বলেছে আল্লাহর হাত নেই অথচ আল্লাহ হাতের কথা বলেছেন আল্লাহর আব্বুল কথা বলেন না তাহলে আল্লাহর এই গুনগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে এবং আল্লাহর চক্ষু আল্লাহর মধু আল্লাহ আল্লাহর মধু অসুব দেহি তার পবিত্রতা প্রশংসা বিজড়িত পবিত্রতা ঘোষণা করি ওয়াজ এবং তিনি মহান তিনি বরকতময় তিনি আসমাই ও সমস্ত দোস্ত্রুটির থেকে আল্লাহ আব্দুল আলমিন পাক পবিত্র যা হর পরিপন্থী তার রব পালন কর্তা হওয়ার পরিপন্থী রবুবিয়ের তার সুন্দর সুন্দর নামের পরিপন্থী এবং সুউচ্চ সুমহান সুন্দর সুন্দর গণাবলীর পরিপন্থী যেগুলি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দীগীর বিপরীত হতে পারে আল্লাহর রুবিয়াত আল্লাহর কাজকর্মের যে তিনি যে রব তার বিপরীত হতে পারে এবং তার নাম গণাবলীর বিপরীত হতে পারে সেগুলি থেকে আল্লাহ রব্বুল আলমিন ত্রুটি মুক্ত এবং সুউচ্চ সুমহান সুরায় রোমেরাল আজিজুল হাকিম এবং তিনি মহাকর আক্রান্ত আল্লা বিজ্ঞানময় এই মরমে কোরআন সন্ন্যায় যে ওহির দলিল প্রমাণ রয়েছে সেগুলি সর্বজন বিদিত ইহাজ যারা চর্চা করবে কোরআন এবং জানা শোনা মফু মাতুন এবং বুঝাও সহজরাহা আর তা অনেক সংখ্যা রয়েছে এবং তা অনেক প্রসিদ্ধ এই দলিল গুলি আলমের গুণাবলীর ক্ষেত্রে দলিল গুলি কোরআন শুনার যারা এগুলি নিয়ে চর্চা করবে পড়াশোনা করবে তারা উপলব্ধি করতে পারবে তারা জানতে পারবে এবং সেগুলির সংখ্যা অনেক বেশি রয়েছে এবং সেগুলি খুব এখানে আজকের আলোচনা শেষ হল আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে তার সম্পর্কে সঠিক জ্ঞান হাসিলের তফফিক দান করেন এবং বিশুদ্ধ ইমান আমাদেরকে রাখার তফিক দান করেন এবং এবং আমাদের আখলাক চরিত্র আদান প্রদান রুজি রোজগারকে সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহামে অসুখ রেখে